الحمد لله الحمد لله نحن به ورساله ورساله ونعوذ بالله من مصرر ويهو ومن كيات أعمالها من يعد الله كلام ذللا ومن يظلم فلا هادينا ونسهد أن لا إله إلا الله واحفظه لا تنشى لك ونسهد أن إلا سيدنا ومولانا محمد العبد هو صلى الله سعال عليه وعلى آله وأصحابه مبارك وسلم أما بعد فأعوذ بالله من السيطان السبيل بسم الله الرأمان الرأمين وَلَا يَعْفِرَ اللَّهُ رَحْمًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ صَبِرٌ مِّنْ دُّنَا تَعْمَلُونَ فقال رسول الله صلى الله عليه وسلم أَلْتَيْفُ আぬরলিনা পাবেল মহু উগনামা পালবтину ওয়ান সুন্দরমা ওয়aley ও সরিগণ বুজর্গানে আদে আল্লাহু আকবার আসমান জমিনকে আমাদের শিবের জন্য সৃষ্টি করে আর আমাদেরকে তার গোলামী করার জন্য গোলামী করার অর্থ তিনি যেগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা दूरे गुलामी तो देखा जाते मानूष आज से जरा आल्ला पूरा पूरी गुलमामी যেগুলো করার জন্য বলেছেন সেগুলো করতে চাই অধিক মানুষ করতেছে আর যারা করতেছেন তারাও করতেছে না করার জন্য তো সেটা হলে হাসেল করলে মানুষ বৈশাখের হেডফোন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠা গত শিক্ষা প্রতিষ্ঠা মাল রোজগার করার জন্য দুনিয়া দিয়ে করার জন্য दुनिया मानस के बोका बनान मानूष देखे बोकार से गर्वित मानू दे बोका बनाए अनेक लाभवान हल एक गर्वित अतच हाथी से तरह लालक मानुष के তার জন্য লালক দেওয়া আচ্ছায় নিজেকে বুদ্ধিমান করে সমস্ত কড়ালেখা হেছে আল্লাহ গোলামের উপরে কোনো কড়ালেখা নেই আল্লাহ যেগুলো দেখলে মনে হয় তালিকা বানায়নিগুলো হারাম করতে কোনো একটা জন আমার থেকে না করতে পারে সবগুলো তো না এইরকম মনে হয় মানুষের অবস্থা দেখুন ধান্দা আর নেই কারণ হল মৃত্যুত একটা চূড়ান্ত শক্ত হয় না বাস্তব এটা অস্বীকারী আজ পর্যন্ত কোন লোক পাওয়া যায় আল্লাহ তো অস্বীকার করেছে আহামদুলিল্লাহ পরকাল কাল অস্বীকার করেছে। অস্বীকার করেছে নদীর অসুখ অস্বীকার করেছে হাসস্য অস্বীকার করেছে এবং যায় বহুত অস্বীকার করেছে কিন্তু বহুত ভালো দেখার কথা দুর্গায় পাওয়া যায় তিনি আছে অস্বীকার করে পাওয়া যায়নি স্বীকার করে করতে হবে স্বীকার করার পরেও তার জেন্দিগির মধ্যে দেখা দেয় তার সামনে তার পিতা চলে তার মাতা তার মহন করে তখন আসতে কল্পনা করতে পারতেছে না কালকে আমার মত আসতে পারে আবার এইটা দেওয়া আসতেছে তার দেওয়া আসতেছে আর এই লোকটা আমার তো অনেক টাইম হয়ে গেছে আমার তো এত তাড়াতাড়ি নামাজ করার জন্য গাড়ি রাখার জন্য ঘর ধরার জন্য পদ্মা ধরার জন্য জন্য আগে তো কাজ দুনিয়া উদ্ধার করবার জন্য এমন ঘর ভোলা মূর্তি এটা আল্লাহনা বলতে চাই আল্লাহ কম্পিটিশন তোমাদেরকে এইরকম দাখিল করেছে তোমাদেরকে বলতে হবে তোমাদের কবরে রাখা হবে দেখতে হবে একা এটা তুমি ভুলেই খেয়ালে আছে আর না পারার কারণে তার হালাল হার চিন্তা করা কোন খবর যেটা মধ্যে আসতেছে তার মধ্যে মধ্যে চাহিদাও দিয়েছে ওটাই করুন বসে ওটা খবর করা যায় চিন্তাই কর कारण पक्षा पर एक बोल दुनिया के काफर विभिन्न लाइन उन्नति करे उन्नति करते कहर दर उन्नत लाइन भिन्न उजनबान उन्नतर लाइन भिन्न कहर दुनिया चैन उन्नति कर মুসলিমানাই ইমানে মেহনত করা আমার মেহনত করা এটা দুনিয়া তারা দুনিয়া ছেড়ে দিনে জান্কা ইমানদার পাক্কা আমল দাশা তারা দায়িত্ব দিচ্ছেন ও আইস নাহ যখন তোমাদের শক্তি সমাপ্ত আছে তোমাদের দুশ্মন করারে দুশন তাদের মোকাবেলা করার জন্য তৈরি করে রাখুন এটা বলেন নাই তাদের যে পরিবার আছে তোমরা সেই পরিমাণ এটা বলেন তোমাদের যে পরিমাণের শক্তি আছে আহ চাকা তৈরি খাওয়া থাকতে বলেন জনযাই করতে আমরা আমাদের উন্নতির যে লাইন ছিল ওইটা বাদ দিয়ে তাহারদের অনুমান করতো উন্নতি করত ওই পথ বললে আমরা উন্নতি করবো কোধার সত এটা হবে না এটা হবে না পুশুর হবে না কোম্পান মালিক আপনার তুল্লাহ যে এই উন্মতের প্রথম অংশ শাহাদা ইসরাম তারা যে লাইনে উন্নতি লাভ করেছিলেন ওরা দুনিয়াকে শ্রদ্ধার হিসেবে করে নিয়েছিলেন এই উন্মত তাদের উন্নতি করতে হলে ওই লাইন শাহাদা ইসরামের অনুসরণ তারা আমার ভূপন পালিকা পূর্ব করে তারা দুনিয়ার উপরে তারা ওইলাই ছেড়ে নিয়ে আমরা এখন তাছান করার ভিতরে কামিয়াবি মনে করবো তোষামত ভিতরে কামিয়াবি লেখি দু নম্বর প্রত্যেক কোনো গুরুত্ব বুদ্ধ হয় তারা ঠিক করবে তুমি কে তোমাদের দাদা তৈরি করার অধিকার দেন তারা আছে আবার তারা নতিয়াতবৃকে তুমি এই লোকীয় গুজরাট দিয়ে বলো না কেন এই লক্ষ গুজরাট দেয়ও না এখানে এখানে এখানে বলতাছো এখানে তো সফল করা জামায় আগত চলে গেছে মুসলমান ওটা নাতেছে না সফল করা এখানে এই নসবী আর একজন নদী মালিক আমার একশো আয়াস করার চলে যাচ্ছে মহাসাতুর সন্দেহ আর দেখেও থাকতে পারে বক্তি সতীল আসাত দুই শতীয় সন্দল শেষ আমাদের কঠান্ডা ছিল সেইখানে আরো করতে বরুমে তাকে ইংরেজরা দাঁড় করাই ছিল মুসলমানদের মানে গুরুত্ব করার জন্য তাকে কাপড় হয়ে তারপরে করতে কি তাদের উপর তাদের যেটা পূজার এটা নাম দিতে এটার নাম দিচ্ছে মস্তিষ্ক আর তাদের এখন তারা বিশ্বে নেতৃত্ব বিশ্বে তার নাম দিচ্ছে হলিবাহুর মুসিমী ইংল্যান্ডে খ্রিস্টানদের বলেছে হলিবাহাদুরপরে সেই ইংল্যান্ডের চারপরঞ্জী তার বিভিন্ন নাম দিচ্ছে কুমুর কুমিনী তারা রোজেন এটা হিন্দু দিচ্ছে না তোমরা আস এটা অর্কমাত তোমরা আস হানি খাবি কি হাবলি এটা আমার দেখা অর্কাটা মাথাব অথচ করবো আমি বলে নেই যে আমাদের পরে আরো কোনো রসুন আসছে বলে নেই বরং রসলে পরে এক করছিল। নবু আসার দাবি করছিল নবী হওয়ার দাবি করছিলেন তার নাম মুিক মুসলিম কোন একজন মুসলমান করে নাই সবাই এক লক্ষ করে কতল করতেন কারণ সকলের রসনের গভিতে এসে বসে গেছে একটা লোক রতুন লোক আমার গভীরে বসে গেলে গেছে ওনারা সর্বাত্ম করলে তার বিরুদ্ধে ইতিহাস করে পতন করি আয়াত দুই শত এবং মুসলমানের সাথে এদের কোন সম্পর্ক নেই সরকার এটা তো হয়ে গেছে মুসলমানদের মধ্যে সম্ভবত বাংলাদেশ এবং এদের করে দাও এটাও দাবি করা হয় না এদের ভাঁজে দাও এরকম দাবি করা হয় মুক্তরা দাবি করতেছে যেহেতু এদেরটা কাঠে যে আমরা রতুলের বদীতে বসে রতুলকে অবমাননা করতে চেষ্টা করছে মুসলমানদের কলিজাকে টোকা টোকরা করছে এরা যেন মুসলমান দাবি না করে এরা যেন তাদের হৃদাকে বচ্চিত না বলে তাদের নেতাকে ফলিদাত মুসলিমিক না বলে এই দাবি না তারা তাদের মন্দিরের মধ্যে পূজা করছে তারা আছে তারা তাদের মির্জার মধ্যে পূজা করে কিন্তু কোনো খ্রিস্টান আজ পর্যন্ত তাদের জিজ্ঞাসা তো কোন হিন্দু আজ পর্যন্ত তাদের কম্পিকে তবস্থিত করে নেই তারা যেরকম তাদের উপোসনা সিদ্ধান্তে অন্য না এবং তারা নিজেকে মুসলমান দাবি করতেছে না তোমরা এইভাবে জানো এই দাবিটা পাকিস্তান ফিরে আসতে করতেছে কিন্তু সরকার এর দিকে না গেছে এদের প্রশাসন নিষিদ্ধ করছে বইভক্তরা করতে পারবে না মুসলমান দাবি করতে পারবে না অন্য অন্য থাকবে যারা এটা করে এটা করে যে কারণে তারা দিচ্ছে মসজিদ মনে করে ভুল করবেন এই খাইবেন এটাকে মস্তুদ মনে করে ভুল করবেন মুসলমান দুটো ভাই আমার পরে না আমার পাওয়া কথা কোন কাহারের জন্য দাদা করেন দাদা ভয় এই সাইবর্ডে লাগে যদি সরকার করছে তাহলে দাবি যারা দরকার করতেছে না আরো এই কাহার কাফেরগুলোর সক্ষে সমস্ত দুনিয়ার পুকুর শক্তি আছে সমস্ত দুনিয়ার পুকুরে শক্তির এই কাহের গুলো শক্তি এটা যেন মসিয়ার শক্তি আছে এই কাজিয়ারী গুলোকে খ্রিস্টানদের তাদের হ্যাঁ এই পালন করার পাঁচ রক্ষা পাচ্ছর এই জন্য এদের হচ্ছে তাকে সেই না এদের পক্ষ থেকে আমাকে এসে দুপারিশ করা হয়েছে সুপারিশ করা হয়েছে যে এদের কোনো করে উজ্জুলনা কি জানে মুখ মুন্দা হার দামে বদলুক এখনো বদলুক এখনো তারা আফগানিস্তানের এখনো তারা মধ্যে বদলুক যে মিথ্যা উজুহার হামলা করা হল আজ পর্যন্ত প্রমাণ করতে পারছে আজ পর্যন্ত আমেরিকা প্রমাণ করতে পারছে বলেছিলাম সেদিন বুথ পাঠ করল আমেরিকাতে ভারত থাকে তাহলে বুথ পাঠ করতে হবে এরকম জানো ওই দেশের সংখ্যাগরিষ্ঠ এরও জানুয়ার ইসাল দেওয়া হয় সেখানে যে সম্পূর্ণ বেলা যাচ্ছে কোন যাচাই ছাড়া একটা মুসলমানদের মুসলমানদের দেশ সম্পর্কে সঞ্চারণ দিল তাহলে আমার সে দুনিয়াতে শান্তি কাজ করবে সন্ত্রাস করছে সবচেয়ে বড় গভর্নমেন্টগুলো এদের ইমার পক্ষ নেই গ্রাউন্ড ছিল এদের আমরা আর ভাষাটা মাস এর কারণ ওই যে আমাদেরকে গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছিল গোলামি আমরা করতে পারি নাই আমরা আল্লাহ গোলামি না করে আল্লাহ গোলামি না করে গোলামি করতেছি লক্ষ্যে গোলামি করতেছি সরকারের গোলামি করতেছি এই সাহায্য করার জন্য এই জন্য গত বয়স ধরে আমি একটা বিষয় ব্যয় করতেছি সরম থাকতে দেখে আমাদের দৈনন্দিন কর্মসূচি তাহলে সরক্ষণ আমাদের সাথে সোনা মদ থাকে আমরাও কামিয়া এবং শক্তি আমাদের দিকে তার খাওয়ার একটা করতে বোতল রাখছ তো কবর ও মিষ্টিকে বছর তাই আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেনি তুমে ব্যক্তিকে মাল मन चाहिदा चाहिदागुल्लार हुकुमर साथ चाहदागुल আল্লা হুকুমের সাথে সংঘর্ষ করে উল্টা এইগুলোতে আরাম কালের দিকে ধর্মগত ভাবে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাহলে একটা আকর্ষণ রাখছেন कारण क्या करते आकर्षण आल्ला महिला नजरदारे देखें आज जर अंसरे आल्ला भये জানলা দেখতেছেন রেকর্ড হয়েছে আমার দুই চার আছে রেকর্ড করত এই আমার বাপ আমার আত্মীয় দুজনের সামনে দেখো এই লোক শুধু আসে আর এ সুন্দরী মেয়ে সুন্দরী বিভিন্ন এই দেখে তখন না দেশতির পরে না আর রেকর্ড এই কথা আছে বড় চাহিদাকে কন্ট্রোলে রাখছে যাই ভরে পূরণ করে না যায় ভরে পূরণ করে না এটা তার এক নম্বর গুণ জ্ঞানী ব্যক্তি দুই নম্বর আমি নাউ আর মৃত্যুর পরে একটা জঙ্গি যাচ্ছে ওইটার জন্য মৃত্যু আছে আজকে যদি মৃত্যু আছে সে প্রস্তুত প্রস্তুত এই গুণ আল্লাহ আল্লাহ জ্ঞানী বলে আখ্যা আমাদের পরিচয় এই দুটা যাতে বসে তারা জ্ঞান বলা হবে বলা হবে পাগল का दुनिया के बैंक कोटी टा लोन मानसिक ঠান্ডার বৃষ্টি মনে হয় টাকা পরিবেশ করতে পারবে জনগণের এই পরিমাণ টাকা লুণ করবে এই সমস্ত লোকদেরকে বলা উচিত এই সমস্ত দেখা জনগণের সম্পদ লুন্নকারী হ্যাঁ নামাজ নেই রোজা নেই হজ নেই হারাম আল্লাহুর করতে যে তার পরের চাহিদাটা কন্ট্রোল করতে পারছে মৃত্যুর পরবর্তী জন্দ্রের জন্য প্রস্তুতি দিতে পারছে একে জ্ঞান বলা আর আমাদের চাহিদা আমাদের কন্ট্রোলে আছে কিনা প্রত্যেকে নিজে পরীক্ষা করছে মৃত্যুর পরবর্তী আমার কল্যাণ আছে কিনা নিজেই নিজের খতান নিজেই নিজের খতিয়ান্না রত জ্ঞানী হচ্ছে চাইলে মৃত্যুর পরবর্তীকে সাথে রাখো ভবিষ্যৎ শুরু হয় বৃষ্টিবয় বৃষ্টিবয় থেকে পর্যন্ত এমন ভবিষ্যৎ আর জ্ঞানী লঙ্কের ভবিষ্যৎ শুরু হয় মৃত্যুর পরের থেকে সবাই ভবিষ্যতের চিন্তা করা দরকার এই কথা চিন্তা করা দরকার সবাই এক ভবিষ্যতের কোন থেকে এইখানে মতবিরোধী ভবিষ্যৎ হয়ে গেল আর আল্লাহ করতেছে তো বন্ধ হয়ে গেল ভবিষ্যৎ বুঝলেন না শিক্ষা জাতির জনদন্ডবিরোধ নেই কোন শিক্ষা ইংরেজের শিক্ষা তা কোরআন হাতিতে শিক্ষা এখানে মতবিরোধ এক শুরু করতেছে ইংরেজ আর আল্লাহ করতেছে কোরআন এটা জাতির মেরুদন্ত আর তোমার মেরু ধ্বংস এটা না ওখানে সবাই মানে দেখার মধ্যে বলতে হবে সবাই ম্যারে গবেষ্যক থেকে শুন এখানে কথা দেখে দুনিযা সফর করতে চাইলে আপনি দুনিয়া সফর করতে চান লন্ডন যাবেন আমেরিকা যাবেন তৈরি শুরু করতেছেন এই মাসের থেকে প্লেনের সিট বুকিং হয়ে গেছে তারপরে ওইখানে চাই কোন হোটেলে উঠবেন এখানেও সবাই এজেন্টের মাধ্যমে বন্ধু বান্ধব থাকলে তাদের মাধ্যমে এক মাস রাত আগে সব ঠিকঠাক সবাই করেন আমরাও করি আমিও হাউর তান্না আমার গায়ের এই তারিখ যাবো এই তারিখ বুক উভার টিকিট করে রাখবি এজেন্সি কে বলি ওখানে রেলগাড়ির ট্রাভেল এজেন্সি হয় আমি যদি না করি আমি যাই আমাদের তিন দিন আজ তিরিশ ঘন্টার দাম দিনে যাওয়া হবে করতেই হবে আমি যদি ফেরার টিকিট না নিয়ে যাই তো না সহজ হয় সফরের জন্য আমার এত আগে প্রস্তুতি নেই তাহলে আখড়াতে সফরের জন্য আমার কি প্রস্তুতি আখড়াতে সফরের জন্য কি প্রস্তুতি আজকে যদি রাজা ছিলাম দুজন খুব ঠান্ডা দুজন এর নাম হলো ফুল এই ব্যাপার মাঝে মধ্যে ওনার কাছে ওনার কোনো লেনদেন কিন্তু দুনিয়া পাওয়া যাবে দুনিয়া পাওয়ার জন্য ওনারা আল্লাহ উল্টা কথা বলার জন্য লেনদেনের জন্য একটা নিজেদের তার সাক্ষ্যটা এক না আসছিল ইংলিশ তখন এই লোক তোমার পাওয়া যায় তাহলে এটা তাকে আদিয়ে দিলাম ঠিক আছে আপনারা ব্যস্ত দিলেন আমি তারা খুব দেখব আপনার পক্ষ থেকে পরে আসছে যে বাসা আরো তো খুব অসুস্থ অসুস্থ মানে উঠতে পারতে আর চিকিৎসাটা করা অবস্থা আরো উনি তাড়াতাড়ি ব্যয় করতে পারেন যেগুলো কাপড় অবস্থা আপনার কি অবস্থা একটু সফল হিসাবে কোনো বুঝতে পারে তাহলে আর কি সফর থাকে পোহলুর দিনও কোথায় যাবে এই কোন খবর পরবর্তী খবর দেবে তুমি এখনো সেই তা বলে সমস্ত কেউ ঘেরে নেই যদি তো ঘেরে দেয় ভেজে দেবে তা ভেজে দেবে তো বহুল জিনিসগুলো আপনার লোকজন ঠিকঠাক করার জন্য আপনার অসুবিধা না হয় ব্যবস্থা হয়েছে এই খবর হচ্ছে আমার সেনা সামন্ত যাবে নাকি বডিগার্ড যাবে নাকি আমার তো আমাকে একা যায় যাও একা যায় যাও आगर आगर फर करते हैं तो मिली नहीं बद शक्ति तैयारी तो नहीं তখন গরুর বললাম করতেন আর আপনি যখন রওনা হয়েছেন আপনার সাথে কত হডিঘার কত কিছু আপনার সাথে কিন্তু এই একটা সফর আমি আজ আগে আপনি কিছু পাঠান এখন সাথে কিছু তাহলে বাদা আপনার একটা আদালত আমার কাছে ছিল আপনার একটা আমারও আমার কাছে ছিল বেকুক পাওয়া গেলে ওটা তাকে দিতে হবে আমি এই দিন বছর যাব জেলা আমার থেকে বড় বেকুপ কি আছে আমি নাই আজকে আপনার কাছ আজকে আমার থেকে বড় আপনাকে আপনি কোন লোকজনও পাঠান নেই এখনো সাথে নিচ্ছেন না অর্থাৎ ছাড়া যে সফল করে সেটা বড়ই ওই রাজিরা আমি আপনাকে হাতিয়ে দিয়েছি তখন বাচ্চা হারেন মসিদ সাথে বলল দুগুলো नी राजस्व धान्ड बंदी करते शुद्ध हो আমি দেখুক আমার ধারণা যারা দুনিয়াটা নিজের আর টুপি গাড়ি বেলা দিয়ে খুব মনে করতেছে যে এই লোকগুলো আল্লাহরে সবচেয়ে বেকুক বিদ্যুৎ সময় তাদের স্বীকার করতে হবে যে আমরা বেকুক ছিলাম ওই যারা আগের থেকেই বোর্ডের তৈরি নিয়ে রাখছে ইসলাম ধ্বংস করার জন্য কয়লাকাতার কয়লাকাতার দায় নির্দ স্বাধীনতা তুলে দিচ্ছিল আর কি মুসলমানের ছেলে পেলে ইংরেজি ছেড়ে শিখে আজকে আমাদের স্বাধীনতা আমাদের ইসলাম আমাদের ইজ্জত আমেরিকা এখানে আসতে পারছে এই মুসলমান নামে যদি জগ্না আমেরিকা মুসলমানদের ঢুকছে এই নামে নারাজ তারা শিখে ইহুদিকে ঢুকবে ঢুকবে না হাতটা মিল এই জন্য বিদ্যুৎ চিন্তা সামনে রাখতে হবে পয়সা দিয়ে প্রোগ্রাম বানাইতে হন একজন বহু কোনো বুদ্ধি দুঃখ লাগেছে একটা লত বাবা বড় বুঝুর করছিল সবাই একটা প্রশ্ন পাঠাইছিল আপনি যদি কোনোভাবে জানতে পারেন আপনাকে দুনিয়ার ছেড়ে চলে একটা দিন আপনি এই সময়টা কি কাজে ব্যয় করবেন কি কাজে ব্যয় করবেন উচ্চ তাহলে বুধ দিন থেকে সবচেয়ে মূল্যবান আলোচনা সেগুলো পাবেন এই হলো তার নিয়ে এক এক বুধুর কথা দু জবাব দিচ্ছে আমি একটা দিনটা কাটাব এর মধ্যে আগে যেভাবে চলে আসছি ওর মধ্যে বিন্দু বিষ্টার্থ কোন পরিবর্তন হবে আমি হা একটা যেভাবে কাটায় যদি জানতে পারি যে কালকে সকালে মিটু আজকে দিনটা আমি ওইভাবেই কাটাবো যেভাবে কাটাই কেন তাহলে নতুন কিছু করবেন না আমি প্রথম দিন আমাদের দৈনন্দিন কার্যসূচী কর্মসূচি পরমায় ওটা এই কথাটা সাথে নেই दैनंदी कार्यतालिका प्रस्तुत कर सामने तो मृत्यु तो पिछय सामने আজকে রাত্রে বলে ওদের সাত দিয়ে তালিকা তৈরি যাতে আমার তালিকার মধ্যে আর কোনো পরিবর্তনের সুযোগ আমি সে সামনে নিয়ে বাড়াই সেটা ইখানে পরিবর্তন কোনো সুযোগ নেই ওদের সামনে নিয়ে আপনার দিকে পরিচালনা করতে হবে কিভাবে এই পদ্ধতি আল্লাহ আলাদা বলে আল্লাহ তাদের প্রসুক দিলে সাম্রাজ্য বাসে যে দিব কি কাজে রিপ্লোলে রিষ্ট হলে আমি যে প্রস্তুত কী প্রাণ্লা আল্লাহ আমাদের প্রস্তুত থাকা তো প্রভাব আবার